الن أَو حَن إلَكَكَمَاأَ حَن إِ نُح وََّبينَ مِ بَع وَأَ حَن إ عِبَظَهم وَإسماعين وَصحافَ وَيَعقُوبَ وَ الأسبطِ وَعس وَأَوبَ وَيونوس وَيون وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لن نقصصهم عليك وكلم الله موسى শি নী লি কুণলি নজিজনিত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 এই সুরাত আল্লাহ মোহাম্মতাল মুসা আলাহিস্লামের কাহিনীর একটি বিশেষ অংশ আমাদের সঙ্গে আমাদের কাছে আল্লাহ রাসুসামের কাছে প্রশ্ন হিসেবে উপস্থাপন করার মাধ্যমে এবং আল্লাহ বলছেন কাছে মুসা কাহিনীর এই অংশটি এটা এসে পৌঁছেছে কি হাদিস হাদিসা বর্ণনা শুরু করার এক অসাধারণ ভঙ্গি হাদিস আরবিতে এই শব্দটির মাধ্যমে নতুন কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে কাজে আল্লাহ মুহমত তিনি আমাদেরকে বুঝাতে যাচ্ছেন তিনি মুসা আলাহিস্লামের কাহিনীর এমন একটি অংশ আমাদের সামনে জানাতে যাচ্ছেন যেটা আগে বর্ণনা করা হয়নি আজকের পর্বে ইনশা আল্লাহ আমরা আলোচ মোহাম্মদাল্লাহর সাথে মুসা সালামের যে প্রথম সংলাপ সেই প্রসঙ্গে আলোচনা করব যখন আমরা কুরআনে নবীদের কাহিনীগুলোর বর্ণনা দেখি তখন আমরা দেখতে পাই সাইদিনা ইউসুফসাল্লাম ছাড়া অন্যান্য সমস্ত নবীদের কাহিনীকে আলাস মোহাম্মতাল্লাহ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 অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর পথ দেখায় এটাই হচ্ছে আলোচনায় কুরআন করেছেন তার মূল উদ্দেশ্য এই মূল উদ্দেশ্যকে সফল করার জন্য আলোচনা যখন ইতিহাস ইতিহাস করা দরকার তখন ভাষা শৈলী প্রয়োগ করা দরকার তখন ভাষা শৈলী প্রয়োগ করেছেন যখন বৈজ্ঞানিক বিষয়ের প্রয়োজন ছিল আলোচনা মহামতালা সেগুলিকে উল্লেখ করেছেন যখন ভবিষ্যৎবাণী করা দরকার ছিল আলোচনা সেখানে ভবিষ্যৎবাণী করেছেন কাজে এই সবগুলো বিষয়ের মূল উদ্দেশ্য হচ্ছে হেদায়তের প্রদান করা হয়েছে বর্ণনাকে মূল কাঠামো ধরে অন্যান্য সুরা আয়াতগুলোকে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুহামতোলা প্রশ্ন করছেন কাহাদি এই মু আপনার কাছে এসে পৌঁছেছে কি যখন তিনি আগুন দেখলেন ইজরা আনারন ইজর আনারি হুদালা বলছেন যখন তিনি আগুন দেখলেন ইজরা আনার লি কুসু। তখন তিনি দূরে একটি আগুন দেখলেন তখন তিনি তার পরিবারকে বললেন তোমরা এখানে অবস্থান করো সাইজ নমুসাল্লাম তিনি মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে রানা হয়ে গেছেন পরিবারে অন্ধকার রাতের বেলা তিনি সফররত অবস্থায় পথ হারিয়ে ফেলেছেন মধ্যরাত চারিদিকে অন্ধকার মরুভূমি এলাকা মরুভূমিতে আমরা দেখতে পাই দিনের বেলা যেরকম প্রচন্ড গরম থাকে রাতের বেলায় ঠিক তেমনি হবে খুব দ্রুত তাপমাত্রা নেমে যায় এর মধ্যে যদি কোথাও আগুন জ্বলে অনুভূমি ফাকা স্থান তাহলে সেই আগুন সবারই দেখতে পাওয়ার কথা কিন্তু আল্লাহ সোহা কুরআনে যেভাবে আমাদের সামনে বর্ণনাকে উপস্থাপন করেছেন যখন তিনি আগুন দেখলেন তিনি একমাত্র দূরে একটা পর্বতের উপরে পাহাড়ের উপরে আগুন জ্বলতে দেখলেন এবং তিনি তার স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করেছেন করছেন যে আমি অবশ্যই আগুন দেখেছি তোমরা এখানে অবস্থান করো আমি অবশ্যই আগুন দেখেছি এখানে অবস্থান করো ইন্নি আগুন দেখেছি আরবিতে আমার জানি ইন্নি শব্দটা ব্যবহার করা হয়ে থাকে জোর দেওয়ার জন্য নিশ্চয়ই অবশ্যই এই সমস্ত বিষয়গুলো যখন আপনি কাউকে কোন কিছুর প্রতি নিশ্চিতভাবে ভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করাতে যাচ্ছেন কনভিন্স করাতে যাচ্ছেন তখন আপনি এই ইন্নি শব্দটাকে ব্যবহার করে থাকেন আদেই এর মাধ্যমে কোরআনের একটা বর্ণনা আমাদের সামনে ফুটে উঠলো একটি শব্দ উল্লেখ করার মাধ্যমে কোন বিস্তারিত বাক্য উল্লেখ না করেও আল্লাহ সুমতাল্লাহ বুঝিয়ে দিলেন সেই সময় সাইদিন এবং তার স্ত্রীর কি বিষয় আগুন দেখেছি এমন ভাবে জ্বালিয়ে রেখেছিলেন যা একমাত্র মহসাল্লাম ছাড়া আর কেউ দেখতে পাচ্ছেন না তো মুহসাল্লাম এই কারণে তার স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করছেন যে আমি সেখানে গেলে হয়তো কোন আগুনের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 তখন আমি সেখানে পৌঁছাবো হয়তো আমি সেখান থেকে তার স্ত্রীকে হেদায়তের কথা বুঝিয়েছেন সেটা হচ্ছে রাস্তা পাবো এই অর্থে তিনি বলছেন যে আমি হয়তো সেখানে গেলে কোন হুদা লাভ করতে পারব কিন্তু আমরা দেখছি তিনি যাওয়ার পর সেই পর্বতে আরোহণ করার পর আগুনের কাছে যাওয়ার পরে তিনি কি ধরনের পথ নির্দেশনা পেয়েছিলেন তিনি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 লাম্মা শব্দটি আরবিতে ব্যবহার করা হয় এমন কোনো ঘটনাকে বর্ণনা করতে যা বেশ কিছুটা সময় নিয়ে নেয় মোসালা সাল্লাম যখন তিনি একেবারে অপরিচিত একটা জায়গায় অন্ধকার রাতে পাহারে উঠছেন তিনি এই অঞ্চলে এই প্রথম পদঘাট না কাজেই এই কাজ করতে তার বেশ কিছুটা সময় লেগে গেল অপরদিকে অপরিচিত স্থানে মুসাল্লাম তার স্ত্রীকে বলছেন তুমি এখানে অপেক্ষা করো তার স্ত্রীকে তিনি নিচে রেখে এসেছেন পথ হারা অবস্থায় মুসাফির অবস্থায় মুসা আলাহাম অন্ধকারের মধ্যে এবং ক্লান্ত সফরের ক্লান্তি অনিশ্চয়তা এর মধ্যে অন্ধকার রাতে পাহাড়ে উঠছেন নিচে তার স্ত্রীকে রেখে এসেছেন সাহিব ভাই মোসা বিষয়টা খুব তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছেন এই অন্ধকার রাতে যখন তিনি পাহাড়ের উপরে উঠছেন তখন তিনি একটা আহ্বান শুনতে পেলেন একটা ডাক শুনতে পেলেন প্রচন্ড শক্তিশালী একটা কণ্ঠ তিনি শুনতে পেলেন যা কিনা মূসা আলাহিসামের নাম ধরে তাকে ডাকছে অন্ধকার রাতে পাহাড়ে চূড়ায় যখন কিছুই দেখা যাচ্ছে না এখানে কি করছেন এটাই একজন মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট এটাই ভিত্তিকর এর মধ্যে মূসা আল্লাহ সাল্লাম তিনি শুনলেন যে সরাসরি তাকে তার নাম ধরে ডাকা হচ্ছে অর্থাৎ মুসা আল্লাহাম বুঝতে পারলেন যার কণ্ঠ তিনি শুনতে পাচ্ছেন সে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 তার একজন ক্ষুদ্র বান্দার সঙ্গে তার একজন সৃষ্টির সঙ্গে একজন মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন আলা মোহাম্ম কুরআনে বর্ণনা করেছেন তিনি বলছেন আমি তোমার রব আমি তোমার পালন কর্তা তুমি তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি তুয়া উপত্যকায় আনা আমি তোমার রব রেহ নেই তুমি জুতা খুলে মৌসাম অন্ধকার রাদে কিছু দেখতে পাচ্ছেন না তিনি আগুনের সন্ধানে এখানে এসেছিলেন এখন আসার পর তিনি প্রচন্ড শক্তিশালী প্রভাবশালী এক জোরালো কণ্ঠ তিনি শুনতে পাচ্ছেন এক আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন এই আওয়াজ কোথেকে আসছিল অন্যত্র আল্লাহ আল্লা সুর আকাশে বর্ণনা করে বলেছেন যখন মুসা সেখানে পৌঁছাল তখন পবিত্র তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার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 অতি উচ্চ মহান পরিবেশ সেই স্থানে সৃষ্টি হয়েছিল মৌসা আলাহাম সেই আওয়াজ শুনে ধন্য হলেন যে স্থান থেকে সেই আওয়াজ ভেসে আসলো সেই পরিবেশ সমস্ত হলো কিন্তু জন্য প্রস্তুত ছিলেন সেই সুমহান পরিস্থিতি বর্ণনা করা সাধ্য আমাদের নেই একমাত্র আল্লাহ সুহামতাল্লাহ সেই পরিস্থিতিকে যথার্থভাবে বর্ণনা করতে পারেন আল্লাহ সুহাম তাল্লাহ তিনি সেই পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করে আমাদেরকে বলছেন فَلَمَّا جَاءَاهَا نُودِيَ أُنْبُرِكَ مَن فِي النَّارِ أُنْبُرِكَ مَن فِي النَّارِ وَمَن حَوْلَهَا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ يَا مُوسَى إنه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 মৌসা আল্লাহ সাল্লাম ধারণা করতে পারেননি কি ঘটনা ঘটতে যাচ্ছে তিনি মোটেই প্রস্তুত ছিলেন না একেবারে অপ্রস্তুত অবস্থায় জুতা পায়ে তিনি সেই পবিত্র স্থানে চলে এসেছেন এবং তিনি শুনতে পেলেন আল্লাহ সুহাম তিনি নিজের পরিচয় প্রকাশ করে মোসা আলা পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ মোসা আলাহিসাল্লাম সাথে সাথে নিজের জুতা খুলে ফেললেন তিনি বুঝতে পারলেন বিশ্বজাহানের রব আসমানের সৃষ্টিকর্তা জীবন মৃত্যু মালিক আল্লাহ সুভা সরাসরি তার ক্ষুদ্র বান্ধার সঙ্গে কথা বলছেন আল্লাহ আক্তার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 এবং আমি তোমাকে মনোনীত করেছি আল্লাহ বলছেন আমি তোমাকে বাছাই করেছি নির্বাচন করেছি মনোনীত করেছি এই আয়ের ব্যবহৃত শব্দটা আমরা দেখতে পাই বিশেষভাবে লক্ষণীয় যখন আরবিতে কেউ বলে ইফতার তুকা এর অর্থ আমি তোমাকে নির্বাচিত করেছি কিন্তু আল্লাহ সুহতাল তিনি এখানে বলছেন ও আনা ইফতার তুকা অর্থাৎ আমি শব্দটিকে আল্লাহ সুবাহ দুইবার ব্যবহার করেছে আরবিতে যখন তোমার সর্বনামকে দুইবার ব্যবহার করা হয় তখন সেই বিষয়ের আমি তোমাকে মনোনীত করেছি এই মিটিং এই সাক্ষাৎ অ্যাপয়েন্টমেন্ট এটা মুসা ঠিক করেননি এমন নয় তিনি পদ ভুল করে এখানে অনিচ্ছা অনিচ্ছাকৃত ভাবে চলে এসেছেন বরং আল্লাহাল্লাহ মুসা বহু আগে থেকেই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 শব্দের সঙ্গে আমরা দেখতে পাই মিল রয়েছে কেন তাকে সেই ফিতনার কারণে মিশর ছেড়ে বের হতে হল হিজরত করতে হল নির্বাসিত দশ বছরের জীবন মাদায়ানে কাটাতে হল অনিচ্ছাকৃতভাবে তার এক সামান্য ঘুষির আগাতে এক ব্যক্তি নিহত হয়ে গেল এবং পরবর্তীতে তার জীবনে একটা কষ্টের অধ্যায় শুরু হলো ব্যতিক্রমের পরিস্থিতি সৃষ্টি হলো এর আগে তিনি ছিলেন রাজপ্রাসাদে পরবর্তীতে তিনি হয়ে গেলেন রাখান কাজে এই বিষয়গুলোর কারণে তিনি তিনি আক্রান্ত ছিলেন এবং তার ভেতরে একটা তার মধ্যে কিছুটা কষ্ট কাজ করছিলেন আল্লাহাল্লাহ এই একটি শব্দের মাধ্যমে জানিয়ে দিলেন যে আল্লাহ তাল্লাহ তার এই বান্দার মধ্যে তার এই বান্দার মধ্যে কল্যাণ এবং খায়ের দেখতে পাচ্ছেন আল্লাহাল্লাহ তাকে দুঃখবোধ এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দিলেন কষ্ট থেকে মুক্তি দিলেন গ্লাম থেকে মুক্তি দিলেন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 তোমার কাছে যা অহিনাজিল করা হচ্ছে যা প্রত্যাবশ করা হচ্ছে সেটা তুমি শুনতে থাকো মোহা আল্লাহাম তিনি যখন বুঝতে পারলেন আল্লাহ সুবহানহতাল্লা সরাসরি তার সঙ্গে কথা বলছেন তিনি মহাযোগের সাথেই সেই বিষয় শুনছেন কিন্তু আল্লাহ সুবাহ আবার যখন বললেন যা অহিনাজিল করা হচ্ছে তুমি মহাযোগের সাথে তা শুনতে থাকো সুহান এর মাধ্যমে বুঝানো যা এর মাধ্যমে বোঝানো হচ্ছে আল্লাহ সুবহান তাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কোন বিষয় সম্পর্কে বলতে যাচ্ছেন সেই বিষয়টা কি ছিল আল্লাহ সুহাম তাল্লাহ বললেন আল্লা সুহ বললেন আমি আল্লাহ আমি ছাড়া কোন ইলাহা নেই লাহা ইল্লাহ আনা বুধনি আমার দাসত্ব কর নিজেকে আমার দাসে পরিণত পরিচয় প্রদান করলেন প্রথমে আল্লাহ সম্পর্কে ইলম দান করলেন ইলাহ সম্পর্কে ইলম দিলেন তিনি বললেন ইলাহা ইল্লা আনা দুই নম্বরে আলসমতাল যখন সঠিক জ্ঞান প্রদান করলেন ইল্হ সম্পর্কে দুই নম্বরে সেটাকে মেনে নিতে বলছেন আনুগত্য স্বীকার করতে বলছেন বুধনি নিজেকে আমার দাসে পরিণত করো এবং তিন নম্বর বিষয় আলোচনা সেই আনুগত্যকে কিভাবে প্রকাশ করা হবে সালাহ কাজ কাজের মাধ্যমে আনুগত্যকে প্রতিষ্ঠা করা সেই বিষয়টি আমাদেরকে সেই বিষয়টি সাইদিন মোসালসাল্লামের কাছে আলোচনা ওহিনাজিল করছেন প্রথমে ইলম অর্জন দ্বিতীয়তে সেই ইলমকে স্বীকার করে নেওয়া তিন নম্বরে সেটাকে কাজের মাধ্যমে প্রকাশ করা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 অনেক ক্ষেত্রে বিপরীত কাজ করি কিছু আচার অনুষ্ঠান পালন করা ইবাদ করার মধ্যেই আমরা ইসলামকে পরিপূর্ণ করেছি বলে ধরে নিই যদি অনেক বিষয়ে আমরা আনুগত্য স্বীকার করি না অন্তরে কুফরকে লুকিয়ে রাখি নিফাক লুকিয়ে রাখি এবং দুঃখজনকভাবে ইলাহ সম্পর্কে আল্লাহ সোহাম্মতোল্লাহ সম্পর্কে রব সম্পর্কে আমাদের সঠিক ধারণা অনেক সময় নেই আকি ডাক্তা ত্রুটি রয়ে যায় যেটা ইসলামের সঠিক অ্যাপ্রোচ নয় মুহস ইসলামের কাছে আল্লাহ মোহাম্মতাল্লাহ প্রথম আদেশ ছিল তুমি তোমার জুতাকে খুলে ফেলো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 সালাতের আরেকটি গুরুত্ব আমরা দেখতে পাই এই আদেশ যখন সৈদ নাম সাল্লাহ সাল্লামকে আল্লাহ দিলেন তুমি সালাদকে প্রতিষ্ঠা করো সেটা কখন দেওয়া হলো যখন আল্লাহাল্লাহ সরাসরি তার সঙ্গে কথা বলেছেন একইভাবে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহামকে আল্লাহআ তখন ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করালেন এবং আল্লাহ সুহাম তাল্লাহ সব থেকে নিকটে নিয়ে গেলেন সেই সময়ে আল্লাহ সুহামতাল্লাহ সরাসরি আল্লাহ রসুলামের সঙ্গে কথা বলে তাকে এই সালাতের আদেশ দিয়েছিলেন সুতরাং সালাত ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা বিধান যেটা আলহাম্মতাল্লাহ সরাসরি সংলাপের মাধ্যমে তার নবীদেরকে আদেশ প্রদান করেছেন তাদেরকে নিকটে নিয়ে আল্লাহ সহ এই আদেশ দিয়েছেন তোমার সালাতকে প্রতিষ্ঠা করো তাওহিদ এবং সালাতের পর আল্লাহ সহ যে বিষয় সম্পর্কে মোসা আলাামের সঙ্গে কথা বললেন সেটা কি ছিল সেটা হচ্ছে যে ভিত্তির উপরে তাওহিদ প্রতিষ্ঠিত হয় অর্থাৎ আমাদের সত্যিকারের যে জীবন আখিরাতের জীবন কিয়ামত সেই সম্পর্কে আল্লাহ মোহাম্মদ তোলা কথা বললেন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 আল্লাহ সুতরাহ কিয়ামত কখন সংঘটিত হবে সেই বিষয়টিকে গোপন রেখেছেন কেউ জানে একমাত্র আল্লাহ ছাড়া যে কেয়ামত ঠিক কবে কোনদিন কোন মুহূর্তে সংঘটি হবে কিন্তু কেয়ামতের লক্ষণ গুলো আল্লাহ প্রকাশ করেছেন অহিল অনুসারে তিনি প্রকাশ করেছেন কিন্তু সঠিক কবে কখন কিয়ামত হবে এই বিষয়টি একমাত্র আল্লাহ সুহামতাল্লাহ ইলমের অন্তর্ভুক্ত আল্লাহ সুহামতাল্লাহ বলছেন কেয়ামত কখন হবে সেই বিষয়টিকে আমি গোপন রাখতে পাই যাতে প্রত্যেকে তার কর্ম অনুসারে ফল লাভ করে প্রত্যেকে যেই দিকে দৌড়িয়েছে যেই দিকে সাই করেছে বিমাতাস আ সেই অনুসারে যেন ফল লাভ করতে পারে সেই জন্য আমি কেয়ামত এই বিষয়টিকে গোপন রাখতে চাই সুয়ান্লাহ মনসা আল্লাহাম যখন সেই পর্বতে উঠলেন তিনি কিভাবে উঠলেন সাই করে তাস আ এই শব্দের আক্ষরিক হচ্ছে দৌড়ানো দৌড়িয়ে উঠা হজের সময় আমরা বলে থাকি সাই করা মনসা আলাহিসাল্লাম সেই পর্বতে উঠেছেন দৌড়ানোর মাধ্যমে সাই করে এবং আল্লাহ সুবাহতাল্লাহ তাকে বলেছেন প্রত্যেকে যে দিকে দৌড়িয়েছে সেই অনুসারে যেন উপযুক্ত ফল লাভ করতে পারে কর্ম অনুসারে উপযুক্ত ফল সেই জন্য এই বিষয়টিকে আমি গোপন রাখতে চাই কিন্তু মাতলা বললেন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 অল্প কয়েকটি বাক্যের মাধ্যমে মহা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ে কথা বললেন সাইদিনের সঙ্গে হতে পারে এর জন্য খুব বেশি সময় লাগবে না আমরা যদি দেখি আলাস মোহাম্মতাল্লাহ কি কি বিষয় সাইদনাসালকে বলেছেন প্রথমে আলাস মোহাম্মতাল্লাহ মুসা আল্লাহ সাল্লামের নাম ধরে ডেকে বলেছেন ইয়ামুসা আমি তোমার রব তুমি তোমার জুতা খুলে ফেলো আমি তোমাকে মনোনীত করেছি যা অহিনাজিব হচ্ছে সেটাকে শুনতে থাকো আমি ছাড়া কোনো ইলাহ নেই আমি আল্লাহ ফাবুদনি নিজেকে আমার দাসে পরিণত করো আমাকে শরণ করার জন্য সালাত কায়ম করো এরপর আলহামাত বলেছেন কেয়ামত অত্যাশন্ন অতি নিকটে আমি সেটাকে গোপন রাখতে চাই যাতে সবাইকে তার কর্মানুসারে ফল দেওয়া যায় কাঁদিয়ে যে ব্যক্তি কেয়ামতি বিশ্বাস করে না সেজন্য তোমাকে বিরত না করে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এতগুলো মহাগুরুত্বপূর্ণ বিষয় আল্লাহমতাল্লাহ বলেছেন খুবই অল্প সময়ের মধ্যে এর জন্য খুব বেশি সময় প্রয়োজন নেই কিন্তু এই অল্প সময়ের আল্লাহ মহাম্মতাল্লাহর বলা কথাগুলো নিঃসন্দেহে মৌসা আলাহামের জীবনের সবচেয়ে প্রভাবশালী মুহূর্ত সবচেয়ে ঘাবড়ে যাওয়ার মতো কিছু সময় কিছু মুহূর্ত আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা মানুষের চরিত্রকে প্রকৃতিকে সৃষ্টি করেছেন তিনি এই মানসিকতাকে খুব ভালো করে জানেন কাজেই তিনি সাইজনা মৌসা আল্লাহ সাল্লামকে সহজ হওয়ার সুযোগ দিলেন স্বাভাবিক হওয়ার সুযোগ দিলেন শান্ত হওয়ার সুযোগ দিলেন আল্লাহ সুহামতাল্লাহ এই বিষয়গুলোর পর প্রসঙ্গ পরিবর্তন করে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 তাহলে সেই পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর বরত্বকে ধারণ করতে না পারার ভীতি আল্লাহর আমানতকে গ্রহণ করতে না পারার ভয়ের কারণে যদি আল্লাহ কোনো পাহাড়ের উপরে কোরআন নাজিল করতেন সেই পাহাড় চুরমার হয়ে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কাজেই মুসা আল্লাহিস্লামের সঙ্গে যখন আল্লাহ সুখাল আল্লাহ আকবর তিনি সরাসরি কথা বলছেন মুসা আল্লাহিসাম স্বাভাবিকভাবেই ভীত অবস্থায় আছেন বিনয় অবনত অবস্থায় আছেন খুশু অবস্থায় আছেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুহাম তাল্লাহ তিনি নিজে মুসাকে মুসা সঙ্গে কথা বলে যাচ্ছেন মুসা তিনি মহাদুবের সঙ্গে প্রত্যেকটি বিষয় শুনছেন এবারে আল্লাহ মুসা আল্লাহিসামকে একটা প্রশ্ন করেছেন সুতরাং এখন তাকে সরাসরি আল্লাহ সুহাম তাল্লাহর সঙ্গে বিশ্ব জানের রবের সঙ্গে কথা বলতে হবে আল্লাহু আকবার এরকম পরিস্থিতিতে এরকম সময়ে একজন মানুষ কতটা নার্ভাস হতে পারে মোসা আলাহিসাল্লামের হাতে ধরা ছিল তার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 मुसा अल्लम हाथे लाठी दिखे तक लक्ष्य कर लाठीआसल्लम भर दीसु महत्ला प्रश्न करें तुम एटे की शुद्ध प्रश्न कर हाथी की मुसाला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 তিনি বললেন এর মাধ্যমে আমার অন্যান্য কাজও চলে আরেক দিক থেকে বিশ্লেষণ করলে এর মাধ্যমে মূস আলাহামের নার্ভাসনেস কেউ বুঝায় আল্লাহ প্রশ্ন করেছেন তোমার হাতে কি হেমুসা মৌসাখাম বললেন এটা লাঠি থেমে যাওয়া ঠিক হবে মূসা আল্লাহ সাল্লাম যখন বলার মতো কিছু খুঁজে পেলেন না আলোচনার ধারা ধারাবাহিকতা বজায় রেখে আল্লাহ কোমল ভাবে মূসা আল্লাহিস্লামকে বললেন আল আলকিহা হা মোসা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 जोरे जो आघात कर ठंडा हार्था शीतल गरम शीतल करो निर्दिष्ट आकृति प्रदाना मुसाला केला स्थितिशील अवस्था भीतिकर एक अवस्था सृष्टि कर माध्यम मुसालाम जखी से लाठी के झड़े दिले सपर मत आकृति धारण करूटते शुरू करल आलता बर्णना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 সাইজিনা মুসাইসলামের প্রতিক্রিয়ার রিয়াকশন ছিল আজ দশজন সাধারণ মানুষের মতোই দৌড়ে পাওয়া লাগলেন। পেছন ফিরে তাকানি যে জিনিসটাকে তিনি এতদিন ধরে ব্যবহার করে আসছেন সাপে পারে। সেই লাঠি একটা মৃত সত্তা জড়বস্তু কিন্তু আল্লাহ সুম্মতাল্লাহ চাইলে যে কারোর মধ্যে জীবন সৃষ্টি করে দিতে পারেন কারণ আল্লাহ সুম্মতাল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুর নিয়ন্ত্রণকারী যিনি জীবন প্রদান করেন তিনি মৃত্যু ঘটান আল্লাহ মহাম্মতাল্লাহ সেই লাঠির মধ্যে সাপের দীবন প্রদান করলেন আল্লাহ সুবহাম জন্য এটা ছিল অন্য দশটা সাধারণ ঘটনার মতোই তার জন্য এটা হতে শুধুমাত্র কুন ফাই এখন হও এবং হয়ে যাও কিন্তু মৌসা আল্লাহ নিঃসন্দেহে ভীতিকর ঘটনা অবিশ্বাস্য ঘটনা ছুঁড়ে ফেলার মতো প্রচন্ড বড় বিশাল আকৃতি একটা সাপের আকৃতি ধারণ করে সে তার যখন ছুটতে শুরু করল সুবাহ আল্লাহ সুবহান্লাহ মুহসাল আল্লাহামকে কি বললেন আল্লাহ সুবহামতাল্লাহ বললেন তুমি এটাকে ধরো পরিস্থিতিটা আমরা কিছুটা চিন্তা করার চেষ্টা করতে পারি মোসা আলাহিসাল্লাম আতঙ্কিত হয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করেছেন অথচ আল্লাহ সুবাহ তাকে বলছেন তুমি এটাকে ধরো আল্লাহ সুমাতা জানেন মুসা ভিত কিন্তু আল্লাহ তাকে আদেশ করে বলছেন তুমি এটাকে ধরো এবং দুই নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তাক তুমি ভয় করোনা আতঙ্কিত মোসা আলাহ সাল্লামকে আশ্বস্ত করার জন্য আল্লাহ সুহামতাল্লাহ প্রথমে বলতে পারতেন তুমি ভয় করোনা না ওটাকে ধরো কিন্তু আল্লাহ সুবাহাল্লাহ প্রথমে বলেছেন আদেশের কথা তুমি ধরো দুই নম্বরে আল্লাহ সুমদাল্লাহ বলছেন ভয় করুণা এবং তিন নম্বরে সবার শেষে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আমি এখনই এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবামকে সাহস দেওয়ার পরে ভয় করুণা এটাকে দুই নম্বরে বলার পর তিন নম্বরে আল্লাহ সুহামতাল্লাহ আশ্বাস প্রদান করে বলছেন আমি এখনই সেটাকে আগের মতো অবস্থায় ফিরিয়ে দেবো সুহান্লাহ আল্লাহর মহত্ব আল্লাহ সুহাম্মাল্লাহ প্রথমে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 কিন্তু পরিস্থিতি যেটাই হোক না কেন ভয়ের কারণে আল্লাহর আদেশকে ত্যাগ করা যাবে না আনুগত্যকে ছাড়া যাবে না এবং সেটা হচ্ছে আল্লাহ আপনাকে ভিড়ি থেকে মুক্ত করবেন সুতরাং দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তার বান্নাদের কাছ থেকে যেটা আশা করছেন সেটা হচ্ছে তারা সেই আদর্শকে পালন করবে সাহসিকতার সাথে আদেশকে পালন করবে কিভাবে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 সেটা হচ্ছে নবুয়াতের দায়িত্ব রিসালাতের দায়িত্ব এবং যার কাছে পাঠাবেন সে সমস্ত মিশরে এক ভীতির ফেরাউনের লোক লস্করের বিরুদ্ধে সেই মিশনকে সফল করার জন্য সাইদিনা সালামের এই তিনটি বিষয় প্রয়োজন প্রথম প্রথমত আল্লাহ তাল্লাহ যা করতে বলছেন সেটাকে করা আদেশ পালন করা দুই নম্বরে সাহসিকতার সঙ্গে সেটাকে পালন করা এবং তিন নম্বর আল্লাহ সুহামতাল্লাহ যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আশ্বাস দিচ্ছেন তার উপরে পূর্ণ ভরসা করা বিশ্বাস করাসা আল সাল্লাম যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন তার জন্য প্রয়োজন একটি নির্ভীক এবং সাহসী হৃদয় আল্লাহ সুহাম তাল্লাহ সেই জন্যই তার অন্তরকে প্রস্তুত করে দিচ্ছিলেন আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলেছেন হে মোসা এদিকে আসুন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 তখন বাইরের সেই কৃত্রিম মোহ আপনার কেটে যাবে কাজে দীর্ঘদিন ফেরাউনের ঘরে ফেরাউনের বাড়িতে লালিতবাহিত হওয়ার কারণে অন্যান্য বনি জাতির অন্যান্য ব্যক্তিরা তারা যেভাবে ফেরাউনের প্রভাবে প্রভাবিত ছিল মূসা আলাহামের অবস্থা তেমন ছিল না মূসা সালামের জন্য ফেরাউন তার ঘরের মানুষ কাজেই ফেরাউনকে মোকাবেলা করার জন্য ট্রেনিং মুসার জন্মের পর থেকে শুরু হয়েছে আজকের এই আয়োজন সেই ট্রেনিং এর চূড়ান্ত পর্যায়ে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 চূড়ান্ত অবস্থায় অবস্থান করছে ফের নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং এই ভীতি থেকে মুক্তি দান করা প্রসঙ্গে আলোচনা মাতাল বর্ণনা করে বলেছেন নির্মল উজ্জ্বল রূপে এক নিদর্শন রূপে কোন রকমের দোষ ত্রুটি ছাড়া সু বলছেন এটা এই জন্য যে আমার বিরাট আয়াতগুলোর মধ্যে থেকে নিদর্শনগুলোর থেকে কিছু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি বলেছেন আতঙ্কিত হও ভীত হও তাহলে তোমার হাতকে তোমার বুকের উপরে চেপে ধরো এই দুইটি অর্থাৎ লাঠিকে করে দেওয়া এবং হাত থেকে শুভ্র একটি আলো নির্গত হওয়া এই দুটি দুইটি আলসুমদুল্লাহ বলেছেন ফেরাউন এবং তার পরিষদবর্গের প্রতি তোমার রবের পক্ষ থেকে প্রমাণ হিসেবে রইল আমরা জানি এগুলো ছিল সাহিদিনামুসাল্লাহামকে দেওয়া নয়টি মুজিজার মধ্যে অন্যতম দুইটি বিষয় যা আলাহ তাকে দিয়েছিলেন অন্য গুলো সম্পর্কে আমরা ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ সামনের দিকে জানার চেষ্টা করব মুস আল্লাহ সালামের সঙ্গে আলসু মহাতার সংলাপ এখানেই থেমে গেল না বরং সংলাপের একটি অংশ সমাপ্ত হল দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ আলসু মাল্লা শুরু করলেন আলসুমাতা বললেন ইদ হ্যাভ ইলা ফিরাউনা কাছে যাও সে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে দারুণ উদ্ধত হয়ে গেছে এখন কখন একজন ব্যক্তিকে আলসু মহাম তাল্লাহ কোন জাতি বা অপর ব্যক্তির কাছে পাঠান যখন তাকে নবুতের জন্য নির্বাচন করা হয় সুতরাং মুসালাইসলাম তিনি বুঝতে পারলেন আলোসুমতাল নবুয়তের কাছে নির্বাচিত করেছেন এবং সুনির্দিষ্ট দৃষ্টিভাবে মিশন জানিয়ে দিয়ে বলছেন তুমি ফেরাউনের নিকট যাও সে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে বড় আমানত কঠিন আমানত সেইদিন যাদের ভয়ে ফেরাউন তার মন্ত্রিপরিষদ লোক সামন্ত তাদের ভয়ে তিনি মিশর ছেড়ে দশ বছরের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 সাইজা মূসা আল্লাহামকে এই কঠিনের জন্য দেখতে পাই আল্লাহ মুসা আল্লাহামের যে দীর্ঘ কাহিনী করেছেন তেমনি ভাবে নবুয়াদ দেওয়ার আগের যে ঘটনাগুলো নবুয়াদ পূর্ব মুসার জীবনী সেটা আল্লাহ মহাম্মতোল্লাহ কুরআনে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন এবং সেই ঘটনাগুলোতে আমরা দেখেছি মুসা চারিত্রিক দৃঢ়তা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 সেটাই তাকে আল্লাহ নির্বাচিত করল তিনি এই কাজের জন্য কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তার রিয়াকশন কে ছিল এই প্রসঙ্গে আমরা দেখতে পাই পরবর্তী অংশ মুসা আল্লাহ যখন রিসালত লাভ করলেন তিনি যে ব্যক্ত করলেন কাছে সেগুলো আল্লাহ একাধিক করেছেন এবং সেই একটি বক্তব্য ছিল ফেরাউন তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে কিংবা তাকে হত্যা করতে পারে দুইটি দুর্বলতাকে আল্লাহ সুমতার কাছে মৌসাল উপস্থাপন করেছেন যা তিনি এই মিশন বাস্তবায়নের জন্য প্রতিবন্ধকতা হিসেবে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 হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দিন আমরা দেখতে পাই মুসা ব্যক্তিত্ব ছিল তিনি অপ্রাসঙ্গিক যুক্তি হিসেবে দেখানোর চেষ্টা করতে এরকম বিষয়গুলো যখন মুসা দেখতেন তখন তিনি স্বাভাবিকভাবেই তিনি করা মেজাজের হওয়ার কারণে রেগে যেতেন আমরা দেখতে পাই অনেক সময় যখন মানুষ কোনো কারণে রেগে যায় তারা সেই ক্ষেত্রে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 হয়তো এই বৈশিষ্ট্যের কারণে যদি আমি সফল না হই যদি আমার মিশন বাস্তবায়িত না হয়। যদি আমি কথা উঠিয়ে বলতে না পারি এই জন্য আমরি। এবং আমার জিহবা থেকে জড়তাকে দূর করে দিন যাতে তারা মুসা্লামের সেই সমস্যাটি ঠিক কি ছিল আল্লাহ আলাম তিনি ভালো জানেন যাই হোক মোসা্লাম এ কারণে আসম্লার কাছে দোয়া করে বললেন আমার দিহুবার আমার জিহুবার দূর করে দিন লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই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 সে আমাকে সমর্থন জানাবে আমি আশঙ্কা করি যে তার আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে সুতরাং উভয় ক্ষেত্রের জন্য আমরা দেখতে পাচ্ছি মুসা আলাহিসাল্লাম বুঝতে পারলেন যদি তার কাজে আরেকজন ব্যক্তি অংশীদার থাকে এরপর যদি মুসা আল্লাহাম কোনো বিষয় উপস্থাপন করতে গিয়ে আটকে যান কিংবা তারা মুসা আলাহিসাল্সাল্লামকে মিথ্যাবাদীও প্রতিপন্ন করে এরপর একজনের রিজার্ভ থাকবেন হারুন আলাহিসাল্লাম যিনি তার কাজে সহযোগিতা করবেন এবং মুসা আল্লাহাম বিষয়টিকে উপস্থাপন করেছেন এভাবে আমার পরিবারের মধ্য থেকে আমাকে একজন সাহায্যকারী দান করুন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 দিনের ক্ষেত্রে বাধা চলে আসে অনেকেই সেখানে আটকে যান কাজী মূসাল্লাহিসাল্লাম তিনি বলছেন যে আমার পরিবারের মধ্যে থেকে আমাকে একজন সাহায্য পরিদান করুন এবং এর মাধ্যমে একই সাথে দিনী ভ্রাতৃত্ববোধের যে বিষয়টি সেটা আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে যখন আপনি এবং আপনার পরিবার একজন সদস্য আপনার ভাই একত্রিত হয়ে কোনো একটা কাজ করবেন নিঃসন্দেহে এটা অনেক শক্তিশালী একটা কাজ হবে এই জন্যে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও আমাদেরকে সবসময় জামাতবদ্ধ অবস্থায় একত্রিত অবস্থায় থাকতে বলেছেন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 কুতিন করে আমরা আপনার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করতে পারি যাতে করে আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি নিশ্চয় আপনি আমাদের অবস্থা সবকিছুই জানেন এই দুয়ার পরিপ্রেক্ষিতে তাকে বললেন হেমসা তুমি যা চেয়েছ তা তোমাকে দেওয়া হলো আল্লাহ অনুগ্রহ করলেন এবং আল্লাহ তালা আরো বললেন তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম তাকে ঠেলে দেবে তাকে উঠিয়ে নেবে আমার শত্রু এবং তার শত্রু আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করছেন এই ক্ষেত্রে আমাদের মনে হতে পারে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 এটা কিছুতেই সঠিক নয় কারণ আল্লাহ সুহামতাল্লাহ তিনি এরপর আল্লাহ আরেকটি বিষয়ে উল্লেখ করলেন আমাদের সুহান আল্লাহ এই দ্বিতীয় বিষয়টাকেও ফেরাউন মুসা আল্লাহ ইসলামের ব্যক্তিত্বকে খাটো করার জন্য ইস্যু করেছিল আল্লাহ সুহামতাল্লাহ বললেন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 وقتلت نفسا فنججيناك من الغم وفتناك فتونا ايربور اميتو مكة شهيد دشتين تا تكه مكت ديه تي বলেছেন আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি এরপর তুমি অনেকগুলো বছর মাদায়েন বাসীদের মধ্যে অবস্থান করেছিলে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 এবং আমি তোমাকে আমার এই নিজের কাজের জন্য বানিয়ে নিয়েছি তৈরি করে নিয়েছি মৌসা আলাহিসাল্লাম নিজের আশঙ্কা দুর্বলতা পেশ করেন আল্লাহ তাকে জানিয়ে দিচ্ছেন আমি তোমাকে তৈরি করে নিয়েছি অর্থাৎ মৌসা আল্লাহিসাল্লাম তিনি অলরেডি এই দায়িত্বের জন্য ফিট নিজের দুর্বলতাকে মোসা আলাহ উপস্থাপন করেছেন আশঙ্কাকে উপস্থাপন করেছেন বিনয় হিসাবে যেটা তাকে আরো যোগ্যতা দান করেছে আরো উপরে স্থান প্রদান করেছে মুসাল্লাহলাম যখন হারুন আল্লাহ সাল্লামকে তার রিসালে অংশীদার করে নেওয়ার জন্য দোয়া করলেন আলহাত কবুল করলেন বললেন তুমি এবং তোমার ভাই আমার আয়াত সহকারে যাও এবং আমার স্মরণে শৈথিল্য করোনা তোমরা উভয়ে ফের কাছে যাও কারণ সে খুবই উদ্ধত হয়ে গেছে ইন্দা সে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে সুতরাং এই আয়তের মাধ্যমে মূসা তিনি বুঝতে পারলেন হারুন আল্লাহাম তাকে আল্লাহ সুম্লা রিসালাতের এই কাজে অংশীদার করে দিয়েছেন কিভাবে সেই দাওয়াতকে উপস্থাপন করতে হবে আল্লাহ সুমতাল্লাহ এত বিস্তারিতভাবে প্রত্যেকটি বিষয় সাইদিনা মূসা আলাহিস্লামের কাছে জানিয়ে দিচ্ছেন মুসা আল্লাহিসের প্রত্যেকটি বিষয়কে আলাদা সুমদ প্রস্তুত করে দিচ্ছেন আল্লাহ বলছেন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 কাজেই এই কাজে তাদেরকে অবশ্যই সৎ হতে হবে মানুষের কাছ থেকে কোনো তথ্যকে তারা গোপন করতে পারবেন না তাদেরকে সত্য বলতে হবে বা সিরা ও নাজিরা নবীদের কাজ সুসংবাদ দেওয়া এবং সতর্কবার্তা প্রদান করা যদি আপনি ইমান আনেন আপনি জান্নাত লাভ করবেন যদি আপনি ইমান না আনেন আপনি জাহান নামের আগুনে জ্বলবেন খুবই সহজ সময় করেন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 শু দূদ কালু কুম শুল ফল শু নি কুমতি তুমনি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 সেই সংলাপকে আমরা তিনটি অংশে বিভক্ত করতে পারি প্রথম অংশে আল্লাহ সুহামতাল্লাহ নিজের পরিচয়কে মুসাআসাল্লামের কাছে প্রকাশ করেছেন দ্বিতীয় অংশে আল্লাহ সুহামতাল্লাহ দুইটি মৌজিজা মুসা্লামকে দান করেছেন যার মাধ্যমে মূসাকে আল্লাহ তৈরি করে নিয়েছেন এবং তৃতীয় অংশে আল্লাহ সুহামতাল্লাহ সালামকে হুবুহু বলে দিচ্ছেন ঠিক কি ভাষায় কিভাবে কোন বক্তব্য মুসা্লাম ফেরটি উপস্থাপন করবেন এবং এমন কি। সেই দাওয়াতের ফলাফল কি হবে সেটা আল্লাহ সুহাম বলে দিচ্ছেন আল্লাহ বলে দিলেন তারা কখনোই তোমাদের কাছে পৌঁছাতে পারবে না তোমরা এবং তোমাদের কাছে গিয়ে আল্লাহ সুমতলা বলছেন তোমরা তার কাছে যাও এবং বলো ইন্না রাসুলা রাব্বিকা ফারসিল মা আনা বানী ইসরাহম তোমরা তার কাছে যাও এবং বলো আমরা উভয়েই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 তোমার রবের কাছ থেকে নিদর্শন সহকারে আয়াত সহকারে আমরা তোমার কাছে এসেছি যে হুদাকে অনুসরণ করে সৎপথ অনুসরণ করে তার প্রতি সালাম তার প্রতি শান্তি একই সাথে কত সুন্দরভাবে মুসাাম ভারসাম্য রক্ষা করলেন মুসায়ালাম এটাও বলতে ভুললেন না তিনি বলেন আমাদের কাছে এই অহিন করা হয়েছে যে ব্যক্তি এটাকে মিথ্যারোপ করবে মুখ ফিরে নেবে তার উপর আজাপ করবে যেভাবে বললেন যে ব্যক্তি হেদায়াতসরণ করবে তার উপরে শান্তি সালাম তেমনি বললেন যে ব্যক্তি এটাকে প্রতিবন্ধ করবে তার উপরে আজাপ করবে অন্যত্র আমরা দেখতে পাইছি আরাফে মৌসা সালাম যখন সম্বোধন করেছেন কথা বলা শুরু করেছেন তিনি বলেছেন ইয়া হে ফেরাউন আমি বিশ্ব পালন কর্তার পক্ষ থেকে আগত রাসুল সুতরাং এই সম্বোধনের শব্দটিও আমরা দেখতে পাই লক্ষণীয় এমন এমনভাবে সম্বোধন করেননি যে হে আমার মনিব হে মিশরের মহা মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী এমন নয় যেটা উপাধি সেটা ধরেই মোসা আলাহাম ফেরকে সম্বোধন করেছেন ফেরন হচ্ছে তার উপাধি হে ফের সরাসরি নাম না ডেকে মুসা আলাহ্লাম উপাধি ধরেই ডেকেছেন আদবকে রক্ষা করেছেন কিন্তু অতিরিক্ত ভক্তি মোসাল্লাহাম প্রদর্শন করেননি এবং মুসাফাল্লাম তিনি বলেছেন আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ় আমি তোমার দর্শন নিয়ে এসেছিও আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ